দ্বিতীয় খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ নির্জনে সাধন ফিলোজফি ঈশ্বর দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন আজ রবিবার পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদ সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ আছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েকবার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন রামকৃষ্ণ, রাম রামপ্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্যসিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার জন্যই শরীর ধারণ আরেক থাক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি বলিলেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয়ে কে বিচার করে বুঝবে তার পাদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কী বুঝতে পারবে বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতেছি কিন্তু হার জিৎ তাঁর হাতে এখানে একজন মাগী বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী বলিলেন তাঁকে কী রূপে দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ এ চোখে দেখা যায় না তিনি দেন তবে দেখা যায়। বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দেন দিছিলেন। তোমার ফিলজিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তাঁর কিরূপ প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গপ করে খায় রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড়লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহৈত কি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী বলিলেন মহাশয় গুরু না হলে কি হবে না শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু সব সাধন করে ইষ্টদর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টলীন হয়ে যান যিনি গুরু তিনিই ইষ্ট গুরু খেয়েই ধরে দেন অনন্তব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ রামাদি ভক্তদের প্রতি বলিলেন যদি বল কোন মূর্তির চিন্তা করব? যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারো উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহিঃৈব হৃদে কালি মুখে হরি হরিবোল একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ। নিত্য মানেন লীলাও মানেন এদিকে ব্রহ্ম আবার দেব দেবলীলা মানুষ লীলা পর্যন্ত কিদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়া আছেন নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি বলিলেন তুই সেখানে বেশি যাসনি। কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা। তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রলহাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহৈত কি ভক্তি ঠাকুর বলিয়াছেন